এই আলোচিত হবে আলোচনা করব খাইবার যুদ্ধ নিয়ে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 এভাবেই নিরপেক্ষ খায়বার হঠাৎ করে মুসলিমদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় হুদাইবিয়ার সন্ধির পরের সময়টা ছিল তাদেরকে আক্রমণ করার সবচাইতে উপযুক্ত সময় কেননা ততদিনে হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে কোরাইশ দেয় বছরের জন্য নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে কাজেই খাইবার আক্রমণ করা হলে কোরাইসদের থেকে প্রতিরোধের কোনো সম্ভাবনা নেই অভিযানের সূচনা দিয়ে আলোচনা শুরু করা যাক। খাইবার যুদ্ধ সংঘটিত হয় হিজড়ির সপ্তম বর্ষে হুদাই বিহার চুক্তি সম্পাদন করে মদিনায় প্রত্যাবর্তনের ২০ দিনের মাথায় আল্লাহ রসাল আলিউসলাম তার সাহাবিদেরকে নিয়ে খাইবার অভিমুখে অভিযান শুরু করেন গোটা আরব উপদ্বীপে ইহুদিদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি ছিল খাইবারে মুসলিমরা জানতেন খাইবারে তাদের বিজয় হবেই কারণ কয়েকদিন আগেই আল্লাহ আল্লাতলা তাদের খাইবারের বিজয়ের ওয়াদা করেছেন হুদাই বিহার সন্ধির পরেই আল্লাহতাল সুরা ফাতে মুসলিমদের খাইবারের যুদ্ধে বিজয় সুসংবাদ দেন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 ওরা তো সেই কবেই আমাদের বিরুদ্ধে বোনো নৈক্রের মতো হন্য হয়ে দেখে চলেছে গানের কথাগুলো তিনি মুগ্ধ হয়ে জানতে চাইলেন কে এই নশী গাইছে সাহাবিরা আমির বিন আল্লাহ আনহুর নাম বললেন আল্লা রসুল তার জন্য দোয়া করলেন ইয়ার হামলা অর্থাৎ আল্লাহ তার উপর রহম করুক এ কথা শোনামাত্র সাহাবিরা বুঝে গেলেন আমির বেন আল আকুয়ার জন্য শাহাদাত অপেক্ষা করে আছে শাহাদ আর ক্ষমা এই দুই বস্তু যে আলো আর ছায়ার মতো একটি অপরটির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে সেটা সাহাবিরা ভালোভাবে জানতেন আলো থাকলে যেমন ছায়া হবেই আল্লাহর আল্লাহ হলেও তেমনি আল্লাহ তাকে ক্ষমা করে দেন আলহিমের মুখে ইয়ারহামুল্লাহ শুনে অমর ইবিন্তাব রু উত্লাভ নবীজি সাল্লা আলহিউস্লামকে জিজ্ঞেস করে উঠলেন আল্লাহ রসুল শাহাদাত আমির এবিন আল্লাহ কোয়ার জন্য অবধারিত হয়ে গেল ইস আল্লাহ যদি আমাদেরও তা দিয়ে ধন্য করতেন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 তিনি চাবুক উঁচিয়ে কয়েকবার তাকে আঘাত করে বললেন তুমি নিশ্চয়ই ওদের চর সত্যি কথা বল নয় তো গরদান যাবে এই কথায় লোকটি ভয় পেয়ে গেল বলল আসলে ইহুদিরা খুব ভয় আছে মোদিনায় ইহুদীদের পরিণতের কথা তাদের ভালই জানা আছে ওদের এক নেতা আমাকে বলেছে আমি যেন তোমাদেরকে বলি তাদের অনেক শক্তি আর সংখ্যা অনেক বেদুইন লোকটির কথা থেকে আমরা বুঝতে পারি মোদিনায় ইহুদীদের পরিণতি দেখে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 তাদের কাছে পৌঁছবে না রাতের বেলা তারা আমাদের উপর আকস্মিক হামলা চালাতে পারে এ আশঙ্কা থেকে যাবে এছাড়া জায়গার চারিদিকে খেঁচুর বাগান জায়গাটা নিচু। কাজেই এসব সমস্যা যেখানে নেই সেই রকম একটা জায়গায় অবস্থান করলে ভালো হতো আলিউসলাম বললেন তুমি যে অভিমত প্রকাশ করেছ তা সঠিক এরপর রসুল্লাহ সাল্ল আলি ওয়াস্লাম সাহাবাতের নিয়ে অন্য জায়গা অবস্থান গ্রহণ করলেন। করলেন্লাহ আলহাম এরপর তো করলেন।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 এই বলে তিনি সাহাবিদের উদ্দেশ্য করে বললেন নামে এগিয়ে যাও। রাতের বেলা মুসলিম বাহিনী আর রাজি উপত্যকায় তাপেন জায়গাটি ছিল খায়বার এবং মাঝে। যেন গাতাফান থেকে খায়বারে কোনো প্রকার না পারে। পরদিন সকালে খায়বারের ইহুদিরা নিত্যদিনের কাজকর্ম করার জন্য সকালবেলা দুর্গ থেকে বাইরে বেরোচ্ছিল হঠাৎ তারা আবিষ্কার করল দিগন্ত জোরে মুসলিম বাহিনী তাদেরকে ঘিরে রেখেছে আতঙ্কিত ইহুদিরা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 এই আঘাত থেকে শুরু হয় রক্তক্ষরণ আর সেই রক্তক্ষরণ থেকে মৃত্যু এভাবেই আমির আনহু শহীদ হয়ে গেলেন আল্লাহর আল্লা দোয়া কবুল হল এরপর আমিরে জায়গায় আসলেন আলী রদেল এসেই মারহাবকে হত্যা করলেন অবশ্য অন্য বর্ণনা মতে মারহাবকে হত্যা করেছিলেন মুহাম্মদ বিন মাস্লামা রাদহ জীবন সবসময় মানুষের পরিকল্পনা মাফিক চলে না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 আল্লা রসুল যদি আমার হাতে পতাকা তুলে দিতেন অমর ইম নিজেই বলেছেন তার মনে সেদিন কি ছিল তিনি বলেছেন আমি কোনদিন নেতৃত্ব বা পদের আকাঙ্ক্ষা করিনি তবে খাইবার সেই দিনে আমার মনে নেতৃত্বের আশা চেগে সবাইকে ছাপিয়ে সেদিন যিনি পতাকা লাভ করেছিলেন তিনি হচ্ছেন আলী বিন আবিদ আলী ব্রদেল্লানহ কিন্তু যিনি এই বিশেষ মর্যাদার অধিকারী হলেন তিনি নিজেই ছিলেন অনুপস্থিত সকালবেলা আলী সেখানে ছিলেন না সাহাবিরা জানালেন আলী চোখের সমস্যায় ভুগছেন রসমসোল্লাহ আলহাম আলীকে ডেকে পাঠালেন তার মুখের কিছু লালা আলী রাজুর চোখে লাগিয়ে দিলেন আর সাথে সাথে আলী সুস্থ হয়ে উঠলেন। এটা উঠলেনের আরও একটি মচিসা এরপর তার হাতে পতাকা তুলে দিয়ে বললেন এগিয়ে যাও আল্লাহ বিজয় দান করা পর্যন্ত পিছু হত না আলী রাজু জানতে চাইলেন কোন কথার উপর আমি লোকদের সাথে লড়াই করব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 দুর্গের সামনে এসে পতাকাটি পাথরের মধ্যে গেথে দিলেন এই দৃশ্য দেখে ইহুদিরা জিজ্ঞেস করল কে তুমি আমি আলী ইবেন আব তাওরাতের কসম তোমরা আমাদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে ফেলেছ দশ দিনের মাথায় শেষ পর্যন্ত আলী রাজেল ও নেতৃত্বে নাহিম দুর্গ জয় হয়ে গেল আল্লাহর রসোল্লের ওয়াদা সত্য হল এরপর মুসলিমরা অগ্রসর হলেন আস দুর্গের দিকে তিন দিনের মাথায় আস দুর্গ জয় হল এই জয় নেতৃত্ব দিয়েছেন আল হাবাব এই মনজির মাধ্যমে মুসলিমরা অনেক খাদ্যের সন্ধান পেলেন এরপর অগ্রসর হলেন দুর্গের দিকে। আর বর্ণিত আছে। এবং সাবা দুর্গ জয়ের পর ইহুদিরা নাজাতের সকল দুর্গ থেকে বেরিয়ে জুবায়ের দুর্গে সমবেত হয় এটি ছিল একটি নিরাপদ এবং সংরক্ষিত দুর্গ পাহাড়ের চূড়ায় অবস্থিত এই দুর্গের উঠাস পথ ছিল খুবই বন্ধুর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 আপনি যদি ওদের পানির ব্যবস্থা বন্ধ করে দিতে পারেন তবে তারা নত হবে এই খবর পাই রসুল্লাহ আলী আসলাম ওদের পানি বন্ধ করে দিলেন ইহুদিদের তখন টনক নড়ল তারা নিচে নেমে এসে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হল এতে কয়েকজন মুসলমানও শাহাদ বরণ করলেন এবং জন ইহুদি দুর্বিত্র নিহত হল সবশেষে এই দুর্গেরও পতন হল এর মাধ্যমে আননাজাত এলাকার সবগুলো দুর্গ মুসলিমদের আড়তে চলে আসে এপর মুসলিমরা খাইবারের দ্বিতীয় ভাগ অর্থাৎ এলাকার অবরোধ করা শুরু এলাকায় করলসলিম সেনাবাহিনী প্রথম অভিযান চলে আসলো। সেখান থেকে কিছু যোদ্ধা পালিয়ে গেল আরেকটি দুর্গ নিজারে। ব্যাপক গোলা বর্ষণের মাধ্যমে আনীজার দুর্গের পতন ঘটে এরপর মুসলিমরা একে একে জয় করলেন আল কামোস এবং আসুল আলম দুর্গ চৌদ্দিন অবরোধ করে রাখার পর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 সেগুলোকে সমন্বয় করলে যুদ্ধের একটি সামগ্রিক চিত্র পাওয়া যায় কিন্তু পুরো যুদ্ধের একটি অবিচ্ছিন্ন বর্ণনা নেই ছোট ছোট অনেকগুলো বর্ণনা আছে হাদিস এবং সিরাতে কিতাবে প্রথম ঘটনাটি হচ্ছে আল্লাহর সাথে সততার একটি দৃষ্টান্ত নাম না জানা এক বেদুইনের কাহিনী খাইবারা যুদ্ধের আগে এক বেদুইন মুসলিম হন এবং যুদ্ধে অংশ নেন কোনো একটি যুদ্ধ জয়ের পর আল্লাহ সুলসালাহ আলী আসলাম সাহাবিদের মাঝে গণিমতের সম্পদ বণ্টন করতে শুরু করলেন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 তুমি যদি আল্লাহর সাথে সৎ হয়ে থাকো তবে আল্লাহ তোমার এই কথাকে সত্যি করবেন কিছুকাল পরে কথা অন্য আরেকটি যুদ্ধে সেই বেদুইন মারা গেলেন। অবাক করা বিষয় হল খাইবারের বিজয় দিনে তিনি শরীর যেদিকে নির্দেশ করেছিলেন ঠিক সেই স্থানেই তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান তার মৃতদেহ আল্লাহ রসুল্লাহ আলিউসলামের সামনে আনা হলে তিনি জানতে চাইলেন এই কি সেই লোক সাহাবিরা বললেন হ্যাঁ এই সেই লোক এরপর রসল আলি তার নিজের গায়ের চাদর খুলে সেই বেদুইনের গায়ে জড়িয়ে দিলেন নবীজিসের চাদর জড়ানো অবস্থাতেই তাকে দাফন করা হয় নাম না জানা এক আলী আসলামের চাদরকে নিজের কাফন হিসেবে পেয়ে গেলেন এরপর রসল্লা আলী আসলাম দোয়া করলেন হে আল্লাহ তোমার এই বান্দা তোমার রাস্তায় যুদ্ধ করেছে এবং শহীদ হয়েছে আমি এর সাক্ষী থাকলাম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 দেখা করল আল্লাহর রসুলের সাথে জানতে চাইল ইসলাম সম্পর্কে আল্লাহ রসুল্লাহ আলহাম তাকে বললেন আমি মানুষকে আহ্বান করি ইসলামের দিকে যেন মানুষ সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আমি হচ্ছি আল্লাহর রসুল এবং মানুষ যেন কেবল আল্লাহরই ইবাদত করে রাখাল ছেলেটি বলল যদি আমি সাক্ষ্য দিই আল্লাহর ইমান আনি তাহলে আমি বিনিময়ে কি পাব আল্লাহ রসুল্লাহু আলহাম বললেন তুমি পাবে জান্নাত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 যাকে দেখে মনে হচ্ছিল যুদ্ধের ময়দানে সে বুঝি একজন হিরো কিন্তু আসলে আখিরাতের খাতায় তার প্রাপ্তি ছিল শূন্য মুসলিম প্রচণ্ড বীরত্বের সাথে যুদ্ধ করে যাচ্ছিল শত্রুপক্ষের কেউ তার সামনে ফিরতে পারছিল না সাহাবিরা তাকে দেখে বলাবলি করছিলেন এই লোকের জান্নাত বুঝি নিশ্চিত কিন্তু রসুল সাল্ল আনি বলে উঠলেন এই লোক জাহান নামে যাবে সাহাবিরা কথাটা শুনে চমকে উঠলেন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 খাইবারের এক সন্ধ্যায় আমরা আল্লাহ রসুল্লাহ আলী আসালামের সাথে ছিলাম এমন সময় দেখলাম এক ইহুদি ভেড়ার পাল নিয়ে দুর্গের ভিতরে ঢুকতে যাচ্ছে সে সময় আমরা দুর্গ অবরোধ করে রেখেছিলাম আল্লা রসুল্লাহ আলহাম তখন বললেন কে আমাকে এই ভেড়ার পালগুলো থেকে ভেড়া এনে খাওয়াতে পারবে আমি বললাম আমি পারবো পারব রসুল্লাহ আলহাম বললেন যাও নিয়ে এসো আমি উঠ পাখির মতো জোরে দৌড়াতে লাগলাম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 ঘটনাটাই মজার কিন্তু এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আবু ইয়াসার কেতে দেন কারণ নসলুল্লাহাল আলী আসলাম তার সাহাচর্য পাবার দোয়া করেছিলেন আর যে কারণে তিনি ছিলেন সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবিদের মধ্যে অন্যতম তার বন্ধুরা অনেকেই তার আগে দুনিয়া ছেড়ে চলে যান আর তিনি রয়ে যান। ঘটনা যান্লা আলী ভালোবাসা এই ঘটনা ছিল ওমাইয়া বিনতে আবি আসাল রদিয়াল আনহার কাহিনী তিনি ছিলেন গিফার গোত্রের খাইবার সময়ের ঘটনা গিফারের এক মহিলা আল্লা রসুলসাল্ল আলামের কাছে গিয়ে বললেন আমরা আপনার সাথে ময়দানে যেতে চাই যাতে আমরা আহতদের সেবা করতে পারি এবং মুসলিমদের অন্যান্য কাজে সহযোগিতা করতে পারি রাজি হলেন। গিফার গোত্রের কথা আমরা আগে বলেছি এরা ছিল ডাকাত গোছের একটি কুখ্যাত গোত্র কিন্তু আবুজর গিফারি রেদাল আনহুর বদৌলতে এই গোত্র ইসলাম গ্রহণ করে আর ইসলামের আলো তাদের পুরোপুরি বদলে দেয় সেই গিফার কোচের মহিলারা মুসলিম বাহিনীর সাথে খাইবারের দিকে যাত্রা শুরু করল সেই দলের এক বাচ্চা মেয়েকে আল্লাহ রসুল সাল্লু আলিহাস তার উটের পিছনে তুলে নিলেন উটের পিঠে অনেক মালসামান টাল করে রাখা বাচ্চা মেয়েটাকে বসানো হল সেই মালের স্তূপের ওপর সকালবেলা হলে যাত্রাবিরতী সময় হল আল্লাহ রসুল সাল্লু আলিউসলাম উট থেকে নেমে পড়লেন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 বাচ্চা মেয়েটা কেমন এক অস্বস্তিতে গুটিসুটি মেরে বসে আছে তিনি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার হায়েজ হয়েছে মেয়েজি সংক্ষেপে বলল হবিজি বললেন কিছুই হয়নি আচ্ছা ঠিক আছে তুমি পরিষ্কার হয়ে না এরপর একটা জগে পানি আর কিছু লবণ নিয়ে মালামাল থেকে রক্তগুলো পরিষ্কার করে ফেল আর এরপর আবার উঠের পিঠে এসে বসে পড় সেই বাচ্চা মেয়ে নবীজ সালু আলাইস্লামের কথা সব কিছু করল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 কিন্তু তবু তিনি সারা জীবন ধরে রসলের কথাটা মান্য করেছেন এটাই হচ্ছে ভালবাসা কাউকে ভালবাসলে মানুষ তাকে মনে রাখে তার ছোট ছোট কথাগুলিও যত্ন করে স্মরণ রাখে তার বলা কাজগুলো মমতা নিয়ে আগ্রহের সাথে করে যায় সাহবীদের কাছে রসল সাল্ল আলহামের স্থান ছিল অন্তরের গভীরে তারা তাকে শুনতেন আর এক বাক্যে মেনে নিতেন শুধু পবিত্রতার ফিকহ পরে এই ভালোবাসাকে উপলব্ধি করা যাবে না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 আজকে আমাদের অবস্থা কোথায় আমরা কি তা ভেবে দেখেছি আল্লা রসুল্লাহ আলিম যেমন ছিলেন তেমন ছিলেন তার চারপাশের মানুষগুলো কোথাকার এক বেদুন মেয়ে নিতান্ত সাধারণ এক গোত্রের অতি সাধারণ এক বালিকা অথচ আল্লা রসুল্লাহু আলি সাল্লাম কত যত্ন আর আদর ভরেই না তার সাথে কথা বলেছেন যুদ্ধের পর এত এত সৈনিকের মাঝে আলাদা করে তার নাম ধরে ডেকেছেন নিজ হাতে গলায় হার পরিয়ে দিয়েছেন সত্যিই তিনি ছিলেন সৃষ্টির সেরা তার আচরণ ছিল অভাবনীয় রকমের সুন্দর আর উম্মতের প্রতি তার মায়া এবং ভালবাসা ছিল নিখাদ যে মানুষগুলো তার জন্য সর্বস্ব বিলি দিতে উন্মুখ হয়ে থাকত তাদের তিনি কখনো ভুলে যাননি স্নেহের চাদরে মোড়ে সবসময় তাদেরকে আগলে রেখেছেন ঘটনা চেষ্টা। খাইবারের ইহুদিরা পরাজিত হবার পর নবীজ সাল্লু আলহিহাস্লাম এবং তার কিছু সাহাবিতে দাওয়াত করেন সাহাবেদের জন্য তারা ভেড়ার মাংস রান্না করে দিল এই ধরনের আয়োজন করাটা অস্বাভাবিক কিছু ছিল না কারণ রসল সাল মাত্রই খাইবার জয় করেছেন কিন্তু আপ্যায়ন করা আসলে তাদের উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল নবীজিকে হত্যা করা জায়না বেনেল হারে ইসলামের এক ইহুদি মহিলা এজন্য সেই মাংসে বিষ মিশিয়ে দেয় রসুলসাল্লি আসলাম সাহাবেদে নিয়ে খেতে বসলেন তারা কেউ ভাবতে পারেননি দাওয়াতের খাবারে বিষ মেশানো থাকতে পারে বিশ্ব বারা রাজ আনহু নিশ্চিন্ত মনে মাংস মুখে নিলেন মুখে নিলেন কিন্তু গিলে ফেলার আগেই মুখ থেকে ফেলে দিয়ে বললেন এই খাবারে বিষ মেশানো আছে ওদিকে বিশ্ব ততক্ষণে মাংস গিলে ফেলেছেন সেই মহিলাকে টাকা হল জিজ্ঞেস করা হলো সে হত্যার উদ্দেশ্যে বিষ পিষিয়েছে কিনা সে স্বীকার করল নাম তার এই কাজের কারণ জানতে চাইলেন মহিলা উত্তর দিল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 সেই মহিলাকে তখন হত্যা করা হয় ইবনুল কাইম রেহমাহুল্লার ব্যাখ্যা অনুসারে আল্লা রসুলকে হত্যা করার চেষ্টা করার জন্য সেই মহিলাকে তিনি কোন শাস্তি দেননি এটা ছিল তার ইখতিয়ার তিনি চাইলে তাকে হত্যা করতে পারতেন কিন্তু বিশ্ব রদেল আনহু যখন মারা গেলেন তখন কিসাস হিসেবে সেই মহিলাকে হত্যা করা হয় এই ঘটনার পরে আল্লা রসুল সাল্লাস্লাম আরো তিন বছর বেঁচে আর এই পিসের প্রভাব তার শরীরে থেকে যায় নবীজি সাল্লু আলি আসলামের শেষ দিনগুলিতে যখন তিনি জ্বরে ভুগছিলেন তখন আয়েশা রাদিল্লাকে বলেছিলেন আয়েশা আমি এখনও সেই বিষের যন্ত্রণা অনুভব করি যা আমাকে খাইবারে খাওয়ানো হয়েছিল এই ঘটনা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইহুদিরা বলেছিল যদি আল্লা রসুল সাল্লাহ আলহিহাস্লাম মিথ্যা নবী হতেন তাহলে এই বিষের প্রভাবে মারা যেতেন কিন্তু সেটা হয়নি আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন আর এতে তাদের কাছে প্রমাণিত হল তিনি সত্য নবী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 খাইবার যুদ্ধে একটি কারাবাতের ঘটনা ঘটে আলী রেদেলটিম সাল আলী আলী রেদেল আনহোকে তার পতাকা দিয়ে যখন খাইবারে প্রেরণ করলেন তখন তার সঙ্গে আমরাও ছিলাম তিনি দুর্গের নিকটবর্তী হলে দুর্গের বাসিন্দারা বেরিয়ে তার কাছে আসে তিনি একা তাদের সাথে লড়াই করেন একজন ইহুদী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 আলী আনহুর এই ঘটনাটি বেশ বিখ্যাত হলেও সনদের বিচারে খুব শক্তিশালী নয় সাহাবি তার উচ্চ মর্যাদা নিয়ে তবে জিহাদের ময়দানে এই ধরনের কারামত ঘটা অসম্ভব কিছু নয় কারণ জিহাদের ময়দানেই সাধারণত বেশিরভাগ কারামত ঘটে থাকে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 নেতৃত্বের ব্যাপারে তার কোন আগ্রহই ছিল না কিন্তু খাইবারে সেই দিনে অমর আদ আহর মত মানুষের মনেও নেতৃত্ব পাবার ইচ্ছে কাজ করছিল এর কারণ হল সেদিন এমন এক লোককে নেতৃত্ব দেয়া হবে যাকে আল্লাহ এবং তার রাসুল ভালোবাসেন এবং সেও আল্লাহ আর তার রাসুলকে ভালবাসে নিঃসন্দেহে এত বড় সম্মান যে কারো পেতে ইচ্ছে করবে নেতৃত্বের প্রতি লোভ কতটা যে খারাপ সেটা আমরা বুঝতে পারি আর তিরমিজির একটি হাদিসে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 রসুলসল্লিম বলেছেন আমি কিছু মানুষকে জান্নাতে নিয়ে যেতে দেখেছি এখানে তাদের কথা বলা হচ্ছে যারা একসময় মুসলিমদের সাথে যুদ্ধ করেছে এবং পরবর্তীতে মুসলিম হয়েছে। আলীকে মনে করে দিয়েছেন তার উচিত হবে আগে মানুষকে দাওয়াত দেয়া এই দাওয়াতের ফলে যদি একজন লোকও ইসলাম গ্রহণ করে তাহলে সেটাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ অন্তরের আন্তরিকতা বেদুইন এবং আবিসিনিয়ান সেই রাখালের গল্প থেকে শিক্ষা হল কেউ যদি আল্লাহর পথে চেষ্টা করে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করেন সেই বেদুইন যেমন মৃত্যু চেয়েছেন আল্লাহ তাকে ঠিক সেভাবে মৃত্যু দিয়েছেন এর কারণ হলো তিনি ছিলেন সৎ এবং আন্তরিক জিহাদের নিয়ত তার এতটা বিশুদ্ধ ছিল যে তিনি গণিমত পর্যন্ত চাননি রসুলসাল্ল আলীস্লাম বলেছেন আমাকে তরবারিসহ পাঠানো হয়েছে এবং আমার রিজিক তরবারে ছায়া তলে এর কারণে আলিমরা বলেন গণিমতের রিজিক হল শ্রেষ্ঠ রিজিক কিন্তু এই বেদুইন সাহাবি ইমানের এত উঁচু স্তরে পৌঁছেছিলেন যে তিনি জান্নাত ছাড়া আর কিছুই চাইতেন না এবং তার এই চাওয়ার মাঝে কোনো খাদ ছিল না তাই তিনি লাভ করেছিলেন এক বিরল সম্মান আল্লাহ রসোল্লের অজুর পানির জন্য সাহাবিরা কারাকারি করতেন আর এই বেদুইন সাহাবি কোন কারাকারি ছাড়াই শুধুমাত্র নিয়তের বিশুদ্ধতার জোরে আল্লাহ রসুল্ল আলহ্লামের চাদর গায়ে জড়িয়ে কবরে গিয়েছেন নিঃসন্দেহে এ এক বিরল সম্মান শিক্ষা। সম্পদ চুরির এই ঘটনাটি ঘটে খাইবার খাইবার অথবা পরবর্তী ওয়াদি আল কোরা অভিযানে আলিউসালামের এক সাহাবি ইহুদিদের তীরের আঘাতে মারা যান একদল সাহাবি বলতে থাকেন অমুক শহীদ হয়েছে ওমুক শহীদ হয়েছে কিন্তু আল্লাহ রসুল বলেন কিছুতে না গণিমতের মাল থেকে যে সে চাদর চুরি করেছে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 খাইবার ছেড়ে চলে যাবে এবং যাবতীয় অর্থসম্পদ জায়গা জমি সোনারূপা ঘোড়া কর্ম সবকিছু রেখে যাবে রসুলসাল আলী ইসলাম তাদেরকে বলে দিলেন যদি তারা কোনো অর্থ সম্পদ লুকানোর চেষ্টা করে তাহলে এর জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হবে ইহুদিদের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতা নতুন কিছু নয় সেই রসল উল্লাহ যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত এই জাতিটি মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে আসছে চুক্তির শর্ত ভঙ্গ করে খাইবার ইহুদিরা এবার কিছু সম্পদ লুকিয়ে ফেলল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 তিনি কিনাকে হত্যা করে ভাই হত্যার প্রতিশোধ নেন দুর্গ থেকে বের হয়ে ইহুদিরা আল্লাহ আলহামের কাছে অনুরোধ করল যেন তাদের খাইবারে বলল আমরা আপনাদের চাইতে এই ভূমি চাষাবাদে বেশি দক্ষ এই কথা বলে আসলে তারা খায়বারে তাদের থাকতে দেওয়ার জন্য নবীজিকে মানানোর চেষ্টা করছিল আলহাসম তাদের এই প্রস্তাবে রাজি হলেন উৎপাদিত শস্যের অর্ধেক ইহুদিরা পাবে এই শর্তে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 পরে তারা তাকে ঘুষ দিয়ে কিনে নিতে চায় আবদুল্লাহ খুব রওয়াহা যান। তাদের বলেন আল্লাহর দুঃশ্মন কথাকার তোরা আমাকে ঘুষ দিতে চাস তোরা জেনে রাখ তোদের প্রতি ঘৃণা আর প্রতি আমার ভালোবাসা আমাকে তোদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ করার পথে কোন বাধা হয়ে দাঁড়াবে না পরে অবশ্য তার স্বীকার করতে বাধ্য হয় যে আবদুল্লাহ ইমেন রওয়াহা তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণই করেছিলেন পরবর্তীতে খাইবারের ইহুদিরা আবার বিশ্বাসঘাতকতা করেছিল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 তাদের সাথেও অর্ধেক ফসল ভাগাভাগে চুক্তি হয় তবে এই ফসলের মালিক হন কেবল আল্লা রসুল কেননা তাদের প্রাপ্ত সম্পদ ছিল ফাই গণিমত নয় কারণ ফাদাক সামরিক শক্তি জোরে বিজয় হয়নি এর মাধ্যমে আল্লাহর আল্লা রসুল সাল্ল আলাস্লামের আর্থিক অবস্থা সহজ হয়ে যায় খাইবারের সাথে আরও দুটি অঞ্চল বিজয় হয় সেগুলো হল ওয়াদিয়াল আল এবং তাইমা ওয়াদিয়াল আল কোরআার ইহুদিদের ইসলামের দাওয়াত দেয়া হয়েছিল কিন্তু তারা প্রত্যাখ্যান করে যুদ্ধ করা সিদ্ধান্ত নেয় যুদ্ধের দ্বিতীয় দিনেই তাদের প্রতিরোধ ভেঙে পড়ে এবং তারা আত্মসমর্পণ করে তাদের সাথে অনুরূপ যুক্তি করা হয়। আর অধিবাসীরা ফাদাকের মতো যুদ্ধ না করেই আত্মসমর্পণ করে মুসলিমদের হাতে ফাদাক ওয়াদিয়াল কুরা এবং তাইমার পতন নিয়ে গোটা আরব আলোচনায় মুখর হয়ে উঠল কুরাঈসা বিশ্বাসী করতে পারছিল না দুর্ভেদ্য দুর্গ দুর্ধর্ষ যোদ্ধা আর দীর্ঘকালীন রসদ সরবরাহ থাকা সত্ত্বেও খাইবারের পতন হয়েছে এই পরাজয়ের মাধ্যমে। কোরাইশা একটিমাত্র বিচ্ছিন্ন রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়িয়ে থাকল আরব উপদ্বীপের দরজা ইসলামের জন্য আরও উন্মুক্ত হয়ে গেল আজকের পর্ব এখানে পরবর্তী পর্বে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব রসুল্লাহ সাল্লাহ আলিউ ইসলামের সাথে সাফিয়া বিন তে বিয়ে আবিসিনিয়ার মুহাজিদদের প্রত্যাবর্তন উমরাতুল কাজা এবং তিন বিখ্যাত সাহেবের মুসলিম হবার কাহিনী নিয়ে ফেসবুক পেজ ডবসবুক ডট কম রেইনড মিডিয়া অথবা ইউটিউব চ্যানেলশ রেইন ড্রবস মিডিয়া অর্গ 2015